بسم الله إن الحمد لله نحمده ونستعين ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا من سيئة عمالنا من يهدي الله فلا مدللا ومن يدلل فلا هادئلا واشهد والله إله إلا الله ورده إلا شريك الله واشهد والنا محمد عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث محمد صلى الله عليه وسلم ামুক রহমতুল্লাহ বারকাত আমরা প্রাথমিক জিনিসগুলো শেষ করার পরে এখন ইসলামী আকিরা ইসলামী বিশ্বাস ইসলামী ধর্ম বিশ্বাস এগুলো নিয়ে একটু ডিটেলসে আলোচনা করব ইনশাল্লাহ একটু ডিটেলসে যাব তার আগে আমি কতগুলো আবার আমার মাঝে মাঝে মনে হয় যে টার্মগুলা সবাইকে একটু এক্সপ্লেন করা উচিত যেটা আমরা ধরে নেই যে অন্য অন্যরা জানেন কিন্তু অনেক সময় দেখা যাবে যে আপনার আমরা একটা কিছু বলে শেষ করলাম তারপরে হয়তো একজন বক্তব্যটা বুঝলেন না বা টুকু বুঝলেন না বা একটা টার্ম হয়তো সংকোচে বা লজ্জায় জিজ্ঞেস করতে পারলেন না কোনটা যে কোন অডিয়েন্সের জন্য বা কাদের জন্য জানা স্বাভাবিক এটাও একটা ব্যাপার আছে আমাদের এই গ্রুপে মাল্টিপল লেয়ারের বা মাল্টিপল ইসের মানুষ আছেন অল্প মানুষ কিন্তু তার ভিতরেই তার ভিতরেও আপনার ইটা আলাদা আলাদা মানে বুঝটা বা জ্ঞানটা বা পড়াশোনা আলাদা আলাদা আছে সো এটা অ্যাচিভ করা উচিত না যেমন আমি প্রথম দিকে একটা এসে সুনার ই নিয়ে কথা বলছিলাম সুন্নার সুনার শব্দটা ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট ডিফারেন্ট মানেতে বা ডিফারেন্ট ডিফারেন্ট ইউজ করা হয় বা এক একজন স্কলার এক একটাই করেন তো আমাদের এই গ্রুপের একজন বোন বলছেন যে এটা আসলে একটু ডিটেলস হয়ে গেছে বা বেশি হয়ে গেছে এখানে যারা আসেন তারা হয়তো অতটুকু তাদের জন্য দরকার নাই বা তারা হয়তো ফলো করতে পারবেন না অথচ আমি জানি যে এই গ্রুপেই এমনও অনেক আছেন যারা শূন্য আমার পরিচিত আছে যারা শুননার সম্বন্ধে ডিটেলস জ্ঞান রাখেন যাই এটা একটা মানে আমরা একটা মধ্যম একটা গড় এসে যাব তা আমি কতগুলা গ্লসারি যেটাকে বলে কতগুলো একটু আলাপ করতে চাই একটা হচ্ছে ইলাহ আমরা তো অনেকবার বলি লাহ ইল্লাহ ইলাহ মানে যারা উপাসনা করা হয় ইশতেহার কথাটা হয়তো বারবার আসবে ইজতেহার কথাটা অনেকবার আসবে বা অনেক সময় ইশতেহার হচ্ছে কোরআন সন্না থেকে নিয়মকানুন ফতা ইত্যাদি যারা ইত্যাদি বের করাকে বলা হয় ইশতেহাদ আর যারা বের করতে পারেন বা যারা এটা যোগ্য তাদেরকে বলে মুস্তাহিদ মুস্তাহিদ অনেক বড়ো একটা কথা মুস্তাহিদ আলেম হচ্ছেন যারা কোরআন সন্ন্যার দলিলগুলা জানেন এবং সব ব্রেঞ্চে পড়াশোনা আছে এবং সেখান থেকে তারা কী করতে পারে। মানে যখন ওরা মুস্তায়ের তবে ব্যক্তিগত লেভেলে একজনকে ইস্তিয়াত করতে পারেন কোনো একটা সিচুয়েশানে তিনি সেটা তার অন্যের বেলায় গ্রহণযোগ্য হবে না বা অন্যের বেলায় প্রযোজ্য হবে না তিনি নিজের বেলায় করতে পারেন ফর এক্সাম্পল উনি কখন নামাজ পড়বেন বা একটু করতেছেন তো উনি তাইবম করবেন নাকি অজু করবেন বা এই অনেক রকমের ব্যাপার থাকতে পারে যেখানে ওনাকে একটা স্পট ডিসিশন নিতে হবে নিজের ব্যাপারে নিজের কিসের ব্যাপারে এইটুকু ইশতেহার যখন যখন আপনার কোনো সাহায্য করার কেউ নাই বা ইয়ে নাই তখন আপনি আপনার জ্ঞানের ভিত্তিতে করতে পারেন কিন্তু তার কারোবেলা প্রযোজ্য না এবং আপনি মুস্তাহিদ হবেন না জাস্ট আপনি ইশতিহাত করতে পারেন আপনার নিজের একটা সমস্যার জন্য এক সময়ে আপনার যেটুকু জ্ঞান আল্লাহ দিচ্ছেন তার ভিত্তিতে করতে পারেন ইশতেহার এবং ইশতেহাদের যিনি করেন তাকে আমরা বলি এবং এর উল্টাটা হচ্ছে তাকলিদ এবং যারা তাকলিদ করেন মোকাল্লিদ বলি তাদেরকে আমরা তো এইগুলো নিয়ে অনেক কথা আছে আমরা পরে বলবো কখনো যদি আমাদের হালাকা বা আমাদের এই আয়োজনগুলো চল চলে অনেকদিন চলে শেষের দিকে আমরা হয়তো এগুলা বা অনেক পরের দিকে আরও আমরা এগুলো নিয়ে কথা বলবো কুফর আমরা তো একদিন বলছি কাফার আপ দিয়ে আপনাকে আপনাদেরকে বলছি কুফর কাকে বলে প্রাথমিকভাবে অবিশ্বাস ইমানের বিপরীত ধারণা হচ্ছে কুফোর ইমানের বিপরীতটা কুফর তারপরে প্রথম মানে হচ্ছে অবিশ্বাস আর দ্বিতীয় মানে হচ্ছে অকৃতজ্ঞ অর্থাৎ অকৃতজ্ঞ সেন্সেও কাফের অথবা কাফারা এই কথাগুলো ইউজ ইউজ করা হয় এরপরে সালাফ কথাটা কখনো কখনো আসতে পারে সালাফ হচ্ছে যে পূর্বপুরুষ প্রথম কথা হচ্ছে পূর্বপুরুষ বা আদি পুরুষ বা আমাদের অ্যানসেস্টার যাদেরকে আমরা বলি সাধারণভাবে আমরা যখন সালাফ বলবো তখন প্রথম তিন প্রজন্মকে বোঝাবো এবং তাদের অনুসারী যারা মানে একেবারে যে যারা তাদেরকে অনুসরণ করেন তাদেরকে বোঝাবো আমরা বা তাদের মেথোডলজি যারা ফলো করে তাদেরকে বোঝাবো প্রথম তিন প্রজন্ম মূলত তিন প্রজন্ম প্রথম তিন প্রজন্ম মানুষকে আমরা বলে থাকি যাদের কথা রাসুলসাম বলছেন যে বেস্ট ইজ মাই জেনারেশন দেন ইজ নেক্সট দেন ইজ নেক্সট এইভাবে বলছেন সবচেয়ে ভালো হচ্ছে আমার প্রজন্ম মুসলিমদের ভিতরে মুসলিম হিসাবে তারপরে তারপর একটা তারপরে তারপর একটা সালাফ বলতে আমরা সাধারণত তাদেরকেই বোঝাই এরপরে সেরিয়াত ইসলামী আইন আপনারা জানেন সবাই ফিক জানে যে যেই শাস্ত্রে ইসলামী আইনের প্রায়োগিক বিধিবিধান বিস্তারিত দলিল প্রমাণ সহ আলোচিত হয় প্রয়োগ করা কোন সময় আপনাকে এসে বললো যে আমার আমি এখন কি করব। মানে যখন একজন একজন আলেমের কাছে মানুষ গিয়ে বলে যে আমি এখন কি করবে তখন তিনি কি করেন তিনি তখন একটা ফতোয়া দেন এই এই ব্যাপারটাই হচ্ছে ফিকের বিষয় আর কি আচ্ছা এরপরে হাদিস আমরা তো আগেই বলছি কাহিনী কথা আলোচনা অনেক মিনিং আছে আমরা যখন ইসলামী পরিভাষায় বলবো তখন রাসুল সামের নামে বর্ণিত বা তার নামে কথিত কথা কাজ অনুমোদন ইত্যাদি বা তার আকৃতি প্রকৃতির বর্ণনা এগুলোও আসবে মানে রাসুলস আসলামের সম্বন্ধে কোনো বর্ণনা তার কোনো কথা বর্ণনা তার কোনো কাজের বর্ণনা এগুলো সবই হাদিসের ভিতরে আসবে সো এই হাদিস তো হচ্ছে যে মানে যেটার প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার নির্ভরযোগ্য চেইনে যেটা আসছে সানার যেটাকে বলি এবং মানে ত্রুটিবিহীনভাবে বর্ণিত হয়েছে তাকে আমরা সহিহাদিস বলি হাসান হাদিস হচ্ছে একটু কম অপেক্ষাকৃত কম সোহাদিসের পরেরই আরকি কি বর্ণনাকারীর মাধ্যমে মানে যারা একদম ওইরকম ডেফিনেশনটা তাহলে আমি পড়ি যে হাদিসে প্রথমত শেষ পর্যন্ত অবিচ্ছিন্নভাবে ন্যায় পড়ার নির্ভরযোগ্য এবং অপেক্ষাকৃত কম শক্তি ও হিফজের গুণাবলী সম্বলিত বর্ণনাকারীর মাধ্যমে ত্রুটিহীন বর্ণিত হয়েছে তাকি বলা হয় হাসান হাদিস এটা হচ্ছে একটু কম আর প্রথমটা হচ্ছে সৈহাদিসটা একেবারে নির্ভরযোগ্য মানে একদম সলিড সোর্স থেকে যেটা নেওয়া হয়েছে জেহাদিস প্রথম হতে শেষ পর্যন্ত অবিচ্ছিন্ন সৈয়াদিসটা আবার পড়তেছি আমি ডেফিনেশনটা আপনাদের জন্য জেহাদিস প্রথম হতে শেষ পর্যন্ত অবিচ্ছিন্নভাবে ন্যায় পড়া নির্ভরযোগ্য এবং পূর্ণাঙ্গ আয়ত্তশক্তি ও হিজের গুণাবলী সম্বলিত বর্ণনাকারীর মাধ্যমে ত্রুটিহীনভাবে বর্ণিত হয়েছে তাকেই বলা হয় সৈহাদিস আর এটা হচ্ছে আরেকটু কম হাসানটা হচ্ছে বাট এটা গ্রহণযোগ্য এটার উপর আমল করা যাবে বা এটাকে এটা এটা জীবনে ধারণ করা যাবে এরপর হচ্ছে দুর্বল জয়ীফ হাদিস এরপর হচ্ছে জাল হাদিস জয়ীফ হাদিস যেগুলো হাসান হাদিসের সনদের গুণা বলে একত্রিত হয় নাই শৈ হাদিসের তো নয় হাসান হাদিসেরও না হাসান সনদের শর্তগুলোর যে কোনো একটি অনুপস্থিত থাকলে সেটাকে আমরা বলব দুর্বল বা জৈফ হাদিস তারপরে মোর্তাত বলবো রিদ্দা থেকে আসছে কথাটা রিদ্দা অর্থাৎ সধর্ম ত্যাগ করছে যে তাকে আমরা যে মুসলিম তাকে আমরা মোর্তাত বলি বেসিক্যালি মুর্তাত মুসলিম ছিল কিন্তু সে সধর্ম ত্যাগ করছে তাকে আমরা মোর্তাদ বলি ফাসিক হচ্ছে যিনি পাপি বা অসৎকর্মশীল কোরআানে ফাঁসিক এই ফাঁসিক শব্দটা অনেকভাবে আপনি জালিম ফাসিক শব্দগুলো অনেক রকম গুরুত্ব বা অনেক রকম অর্থে ব্যবহার করা হয়েছে কখনও এইটা খুব মানে কাছা কাছি ব্যাপার হয়ে গেছে কখনো আবার দেখা গেছে যে না গুনাগার বোঝানো বোঝাইতে বলা হয়েছে যেমন জালিমটাও কখনো কুফোর করা ব্যক্তি বা কাফেরকে বা ওই শ্রেণীর মানুষকে বোঝাইতে বলা হয়েছে আবার কখনও মাত্র গুনার কাজ করছে এরকম মানুষকে বোঝা বোঝানো হয়েছে এটা আমরা পরে কোরআনে পড়তে গেলে জানবো বা ডিটেলস আলাপ করবো পরে কখনো। আপাতত আমরা বুঝি যে এগুলা এই টার্মগুলো কোরানে আসবে বা হাদিসে আসবে এবং আমরা তখন প্রত্যেকটা টার্ম যখন আসবে তখন এটা কী সেন্সে ব্যবহার করা হয়েছে আমরা সেটা ইনশাল্লাহ আলাপ করবো ওয়াহি মাতলু এটা আমরা বলছিলাম আগে বোধহয় আপনাদের ওয়াহি মাতলু মানে হচ্ছে যে তেলাউট করা হয় ওয়াহি মাতলু মানে হচ্ছে কোরআন কোরআনকে বোঝানো হয় ওয়াহি মাতলু যেটা তেলাউট করা হয় যেটা তেলাউট করলেই সহ আবাসে আর ওয়াহি গায়ের মাতল হচ্ছে এটা করা হয় না কিন্তু এটাও ওয়াহি এবং এটাও আল্লাহর কাছ থেকে আসে এটা হচ্ছে হাদিস সাধারণত মানে আল্লাহ আল্লাহ সুলসাল্লাম আল্লাহ কাছ থেকে আসা বাণী বা ওয়াহি কিন্তু তেলাওয়াত করা হয় না যেমন সন্ধ্যার মাধ্যমে আমরা যে নির্দেশগুলো পাই সেগুলোর কথা আসবে এখানে ওয়াহি রায়ের মাতলু তাহলে ওয়াহির মাতলু হচ্ছে যে ওয়াহি তালাওয়াত করা হয় অর্থাৎ কোরআন মাত্র হচ্ছে যেটা তেলাউত করা হয় না অর্থাৎ শুননা বা হাদিস বা আল্লাহ রসুল যেসব কথা বলছেন ডু এন্ড মন গড়া কথা না এসবই আল্লাহর কাছ থেকে নির্দেশ বাট এটা তেলাউত করা হয় না হাদিস আমরা হাদিস জানলেই বা ইসে জ্ঞান অর্জন করলে সেটা আলাদা সব আছে কিন্তু শুধুমাত্র হাদিসের অক্ষরগুলো পড়লে যে কোরানে যেরকম অক্ষরের জন্য জন্য আছে আলিফ লাম মিম রাসুল সামতার হাদিসে বলছেন আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর এই এই অক্ষরগুলো বলার একটা রিজন আছে এগুলো এগুলো কোনো অর্থ নাই বা অর্থ কেউ জানে না আমাদের জানা নাই তথাপি এগুলোতে আছে আলিফে সব আছে লামের সব আছে মিমের আছে সেই জন্য কোরআনের এটা হচ্ছে ওহিমাতলু যেটা বুঝে পড়লেও সব না বুঝে পড়লে শুধু তেলাত করলে সব আছে হাদিস কিন্তু সেরকম জিনিস না বহে গায়ের মাত্র যেটা যাই এরপরে আমরা এগুলো হয়তো খুব বেশি আসবে না তাসদিক একটা কথা মানে কোনো কিছুকে ঈসের থেকে সের থেকে আসে আর কি মানে কোনো কিছুকে ই করা আপনার কি বলে আপনার প্রত্যয়ন করা সত্যয়ন করা সত্য বলে ই করা সেটাকে আমরা বলি তাসদিক আর এরুলটা তো হচ্ছে তকজিব তাকজিব হচ্ছে কোনো কিছু এটাও পাই আমরা তারপরে আয়া তিনা এরকম কথা পাই মানে মিথ্যা মিথ্যা ইসের ব্যাপার মিথ্যামান করা বা মিথ্যা বলার ব্যাপার বাকিটা তো আমরা আগেই বলছি কোনো কিছু সম্বন্ধে বদ্ধমূল ধারণাকে আমরা আকিদা বলি জেনারেল সেন্সে এবং ইসলামের যে জিনিসগুলা অবশ্যই বিশ্বাস করতে হবে সেই বিশ্বাস করার জিনিসগুলোর সম্বন্ধে আমাদের বিশ্বাস কী হবে সেটা হচ্ছে ইসলামী আকিদা আচ্ছা এই কথাটা আজকাল শোনা যায় বা শুনবেন আপনারা ইসলামের প্রথম যুগে এদের আবির্ভাব ঘটছিল একটা দল উপদল বলতে পারেন ইসলামের যারা মনে করে যে ইমানের আবাসস্থল কেবলই অন্তর অর্থাৎ শুধুমাত্র অন্তরে বিশ্বাস থাকলেই হবে কোনো কাজ করার দরকার নাই বা এটাকে ইমান বাড়ে না কমে না ইমানকে বৃদ্ধি করার কিছু নাই ইমান কমে যাবে এই ভয়েরও কিছু নাই একবার বিশ্বাস করলেই অন্তরে থাকলেই হইল আর বাহ্যিক কর্মকাণ্ড ইমানের অংশ না এতে যারা মনে করে তাদেরকে মর্জিয়া বলে এরকমই একটা সেক্ট জাহমিয়া এটাও আসবে হয়তো কখনো কথায় কথায় এরাও একটা উপদল যারা জাহাম বিন সাফওয়ানের অনুসারী ছিল এরা ভ্রান্ত বিশ্বাসের এদের ভ্রান্ত বিশ্বাসের জন্য মুসলিম শাসকরা তাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন বা তাদেরকে মৃত্যুদণ্ডে রণতি করছিলেন তারা আল্লাহর সকল সিফাত অস্বীকার করে সিফাত আল্লাহ আল্লাহ আল্লাহ দেখেন আল্লাহ শোনেন আল্লাহ হাসেন আল্লাহ রাগ করেন এগুলো সব আল্লাহর সিফাত আল্লাহ খুশি হন বা যাই হোক তারা দাবি করতে যে আল্লাহ আল্লাহ যা আছেন এই জ্ঞান থাকাই হচ্ছে ইমান আর কিছু নেই না আচ্ছা এরপরে এরপরে আর কিছু দরকার নেই এরপরে কাররামিয়া কাররামিয়া হচ্ছে আরেকটা উপদল যারা মনে করতো যে ইমান হচ্ছে কেবলই মুখের ঘোষণা তারপর খাওয়ারিজ আজকাল খুব শোনা যায় বা সবসময়ই আলোচিত বিষয় খাওয়ারিজ হচ্ছে প্লুরাল খারিজই যারা তাদেরকে প্লোরাল হচ্ছে খওয়ারিজ এরা মূলধারা ইসলাম থেকে বের হয়ে যায় সব সবচেয়ে প্রথম বের হয়ে যায় যারা তাদের ভিতরে একজন একটা দল সরি তাদের একটা দল যারা মনে করে যে একটা কবিরা গোনা করলে কোনো ব্যক্তি কাফের হয়ে যায় এটা হচ্ছে মেইন কথা আর কি যে কবিরা গোনা করা মানে সে কাফের এদের বৈশিষ্ট্য বর্ণনা করে এদের এগেন্সে আমাদেরকে যুদ্ধ করার আদেশ দিচ্ছেন বা এদেরকে দমন করার আদেশ দিচ্ছেন আলীর আলু ইবন আব্বাসকে এরা এরকম প্রথম শ্রেণীর সাহাবেকে এরা কাফের মনে করত এবং কাফের ফতো দিছিল এরা এবং এরা আলীর আল রাদি আল্লাহন হোকে হত্যা করছিলো এরপরে আরও দু তিনটা জিনিস আমাদের জানা দরকার মানে জাস্ট আসবে হয়তো কথায় কথায় এই জন্য আমরা এই করতেছি মাতুরিদি বাংলাদেশের মানুষের বাংলাদেশের মানুষ মানে জেনারেল মানুষ যারা তারা অথবা যারা বাংলাদেশের সবচেয়ে প্রমিনেন্ট আঁকিরা অনুসরণ করে তা মানে প্রমিনেন্ট বিশ্বাস যারা যাদের মানে প্রমিন্যান্ট যে বিশ্বাস বাংলাদেশি মানুষের ভিতরে বা যেটা সবচেয়ে বেশি মানুষের অধিকাংশ মানুষের বিশ্বাস সেটা হচ্ছে তারা আকিদায় মাতুরিদি অথবা আশারি তারা কিন্তু ফিকে হানাফি এগুলো একটা ডিটেলস কথা আমরা পরে আস্তে আস্তে বুঝবো যত আমরা পড়ব বুঝবো ইমাম বাংলাদেশের মানুষরা বা পাকিস্তানি ইন্ডিয়ার মানুষরা পোষণ করেন না তারা সাধারণত এই দুজনের একজনের আকিদা পোষণ করেন অর্থাৎ এদের বিশ্বাস পোষণ করেন একজন হচ্ছেন আবুল মনসুর আল মাতুরিদি তিনশো তেত্রিশ খিজড়ি মৃত্যু মানে একদম শুরুর দিকের মানুষ ওনারা ওনার অনুসারীদেরকে মাতুরিদি বলা হয় ওনারা বেশিরভাগ সিফাত আল্লাহর বেশিরভাগ সিফাত বা গুণাগুণকে অস্বীকার করে একটা মানেন আমরা তো অনেক সিফাত আমরা আল্লাহ সিফাতির নামগুলো প্রায় সব কটা নামেরই কোনো না কোনো গুণ আছে আল্লাহর এগুলো সিফাতির নাম বলি আমরা তো আল্লাহ ছাড়া বাকি নামগুলা যেগুলো রহমান রহিম জব্বার যা যত নাম আছে সব কটায় সিফাতির নাম এগুলোতে একটা গুণ আসে তো এই আষারি যারা সরি মাতুরিদি যারা তারা অল্প কিছুতে এরা আশারিদের মতোই অনেকটা অল্প কিছু সারা বাকি সিফাতগুলোতে বিশ্বাস করেন না আশাড়ি আবু ইনি হচ্ছেন আবুল হাসান আল আশারি তার আপাত অনুসারী আপাত এই জন্য যে উনি তার শেষ জীবনে তার নিজের ডক্টরেন বা নিজের চিন্তাভাবনাকে ত্যাগ করছিলেন তো আল্লাহ আল্লা আল্লাপাকের গুণগুলোকে তারা তাউিল করেন তাওল কথাটা প্রথম মানে ছিল তফসির টাইপের একটা মিনিং ছিল কিন্তু পরবর্তীতে ভ্রান্ত ব্যাখ্যাকে তাওল বলা হয় বা যেখানে ব্যাখ্যা করার নয় সেখানে ব্যাখ্যা করাকে তাওল বলা হয় এরাও বিশ্বাস করেন যে ইমান হচ্ছে কেবল স্বীকৃতি মানে স্বীকার করলেই ইমান হলো মানে কাজের ভ্যারিয়েবল না বা কাজেরই না তো এটা আমাদের দেশে কি বললাম আমাদের দেশের বেশিরভাগ মানুষ আইদার মাথুরীতি ওর আশারি এই দুটা আকিদা পোষণ করেন তারা তারা ফিকের ব্যাপারে ইমাম আবহানিফাকে ই করেন ইমাম আবহানিফার অনুসারী কিন্তু আকিদার ব্যাপারে তারা না এটা আমরা একটু করে টাচ করে গেছি একদিন কয়েকদিন আগে একটা কথায় এক জায়গাতে আমরা পড়ছি এটা সম্বন্ধে যে আপনার ইমা ইমাওয়ানিফা যে বলছেন যে আল্লাহ আরশির করে আসেন বা উপরে আসেন যে বলবেন নাই বা যে বলবে আমি জানি না তার আকিদা ভ্রান্ত এবং সে তাকে খুব জঘন্য ভাষায় ই করছেন সমালোচনা করছেন তার মানে খুব কঠিন ভাষায় সমালোচনা করছেন যাই জিন্দিক জিন্দিক হচ্ছে একজন মুনাফিক যে প্রকাশ্যে নিজেকে ইসলামের একজন বলে দাবি করে কিন্তু ভিতরে ভিতরে সে ইসলামের বিরুদ্ধে কাজ করে যেমন আবদুল্লাহ বিন সাবা বা ইসলামের প্রথম দিকে যে যারা ইহুদি কিছু ইহুদি মুসলিমবেশে আবদুল্লাহ আবিন সাবার কথা বললাম যে ওনাকে নাম ধরে বললাম যে ওনাকে সবাই জানে এই বললাম উনি ইহুদি ছিলেন কিন্তু উনি ইসলাম ইসলাম বা মুসলিম হিসাবে ইসলামে প্রবেশ করে ইসলামের প্রচণ্ড ক্ষতি করতে এবং ইসলামকে ধ্বংস করতে চাইছেন শেয়ারা অ্যাকচুয়ালি আবদুল্লাহ আবিন সাবার যে ডক্টরেন বা তার যে মতবাদ সেটারই ফলোয়ার সেখান থেকে শিয়াদের উৎপত্তি আমরা এটা পরে এক সময় ইশাল্লাহ আলাপ করবো বা যদি যখন প্রসঙ্গ আসবে তখন আলাপ করবো তো আজকে এই আকিরা আকিরার বিষয়ে যাওয়ার আগে আমি এখানে একটা আজকের আয়োজনে আমরা একটা হাদিস পড়ব এই হাদিসটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা হাদিস এবং এই হাদিসটা আসলে এ থেকে বলা হয় উম্মুল উম্মুলসুন্না উম্মুল সুন্না যে সেন্সে আমরা সুরা ফতেহাকে অম্মুল কোরআন বলি উম্মুল কোরআন বলি আমরা সুরা ফতিহাকে বা কোরআনের মা বলি একই আপনার হাদিস জিব্রিল যেটাকে বলতেছে আমরা সেটাকে আমরা অমুলসন্না বলি ওমর আদুল থেকে বর্ণিত এই হাদিস এটা মুসলিমের হাদিস এই হাদিসের যে ভাষ্য এর কাছাকাছি আপনার ভাষ্যের হাদিস অন্যত্র পাবেন মুসলিম ছাড়াও বুখারিতে পাবেন বা অন্যত্র পাবেন তবে এটাই স্কলারদের কাছে বেশি প্লজিবল বা গ্রহণযোগ্য মনে হয়েছে কাছাকাছি এই ঘটনাটার কাছাকাছি বর্ণনা আরও আছে তো এটা এটা আপনার ইমাম নওয়বির চল্লিশ হাদিস যে একটা কালেকশান আছে আপনার জানেন হয়তো সেটার সেকেন্ড হাদিসটা হচ্ছে হাদিসটা কি বললাম আমি অমুল সুন্না বললাম সুন্নার মা বললাম বা কোরআনের মা যেভাবে বলা হয় মানে কোরআনের নের্জাস বা কোরআনের সার বস্তু সব সুরা ফতেহায় ফাতেহাতে সন্নিহিত আছে বা কনসেনট্রেটেড অবস্থায় আছে বা সুরাফাতে ভিতরেই কোরআনের মেইন ইটাকে ধারণ করা হয় এই জন্য সুরাফাতিয়া আমাদের প্রত্যেকের সালাতে অবশ্য পাঠ্য একইভাবে হাদিস জিবলিলটাকে অম্মুল সুন্না বলা হয় এবং এটা হচ্ছে সুনার মা বলা হয় এটাকে যাই হাদিস আমরা পড়ি এবং তারপরে আমরা এটি কিছু কথা হয়তো বলবো বা এটি জানা দরকার আমাদের হাদিসা এরকম যে একদিন ওমর বলতেছেন তার বর্ণনে আসতেছে একদিন আমরা রাসুল সাল্লা সাল্লামের নিকট বসেছিলাম এমন সময় হঠাৎ এক ব্যক্তি আমাদের সামনে উপস্থিত হয় যার কাপড় ছিল ধবধবে সাদা চুল ছিল কুচকুচে কালো তার মাঝে ভ্রমণের কোনো লক্ষ্য পরিলক্ষিত হচ্ছিল না লক্ষণ সরি ভ্রমণের কোনো লক্ষণ পরিলক্ষিত হচ্ছিল না এটুকু হাদিতের অংশ এটুক বলে আমি একটু পজ নিচ্ছি এটা বলার একটা রিজন হচ্ছে যে আরব দেশের যে যে পটভূমিতে এই হাদিসটা আসতেছে যে যেই অবস্থাতে সেখানে কেউ যদি বাইরের লোক হয় সে যদি ট্রাভেল করে আসে তাহলে তার বস্ত্র বা কাপড় মলিন হবে দেখতে বোঝা যাবে যে সে ময়লা কাপড়গুলো ময়লা হয়ে গেছে ট্রাভেল করে আসছে বা ভ্রমণের চিহ্ন থাকবে তাতে আচ্ছা আর চুল কুচকুচে কালো বলতে বোঝানো হচ্ছে যে ইয়াং বা এই ধবধবে সাদা কাপড় ধবধবে সাদা এই ব্যাপারগুলা একটু চিন্তার খোরাক যারা পরবর্তীতে আমরা যখন জানব বা পরবর্তীতে যারা চিন্তা করছেন তাদের চিন্তা করা আমরা কেউ তাকে চিনতে আমাদের কেউ তাকে চিনতে পারেনি এটাও বলতেছেন ওমরাদহুক যে আমাদের কেউ তাকে চিনতে পারে। এটা খুব আনলাইকলি কারণ মদিনা বা ওই ধরনের যাগুলো বা এখনও বাংলাদেশে দেখবেন আপনি গ্রামাঞ্চলে আপনি যদি কেউ জানে না আপনি কে গেছেন কিন্তু আপনি যতক্ষণ বাড়িতে পৌঁছেছেন ততক্ষণ দেখবে যে নেবারে সবাই জানে যে এই বাড়িতে আত্মীয়সেন অমুকের এটা অমকের মামা অমুকের চাচা বা এরকম কিন্তু এখানে কেউ তাকে চিনলেন না আত্মীয়স্বজন বা কারো মেহমান হলে সেটা চেনার কথা কি যাই হোক তারপরে বলতেছেন বলতেছেন মাঝখানে আমি কিছু কথা নিজের বলতেছি তারপরে হাদিসের কথা যাচ্ছি আবার সেই কথাটাকে আমি অমরুদন বলতেছেন বলে বলতেছি সে নবী ইসাল্লাহ সাল্লামের কাছে গিয়ে বসে নিজের হাঁটু তার হাঁটুর সঙ্গে মিলিয়ে নিজ হাত তার উরুতে তার মানে রসুল্লা উরুতে রেখে বলল হে মোহাম্মদ আমাকে ইসলাম সম্পর্কে বলুন রসুল্লা সাল্লা সাল্লাম বললেন ইসলাম হচ্ছে এই যে খুব খেয়াল করে শুনবেন ইসলাম হচ্ছে এই যে বলে বললেন কি তুমি সাক্ষ্যদায়ক যে আল্লাহ ছাড়া আর কোনো ইলা নেই এবং মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ রসুল সালাত কায়েম করো জাকাত আদায় করো রামাদানের রোজা রাখো এবং যদি সামর্থ্য থাকে তবে আল্লাহর ঘরের হজ কর হজ কর এই যে আল্লাহ রসুল্লা সব যেভাবে বললেন আজকে চোদ্দোশো বছর পরে বা আগামী চার হাজার বছর পরেও যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে যে ইসলাম কি তখন প্রথম উত্তরটা হবে কারণ আচ্ছা আমি পরে কারণটা আবার পরে বলব সে লোকটি আমরা আবার হাতে ফিরে যাচ্ছি সে লোকটি বলল আপনি ঠিক বলেছেন হ্যাঁ আপনি সত্যি বলেছেন আপনি ঠিক বলেছেন আমরা বিস্মিত হলাম তারা অমরাদালীন বলতেছেন আমরা মানে সাবি যারা ছিলেন এখানে তারা অবাক হলেন সে নিজে তার কাছে জিজ্ঞেস করছে আবার নিজেই তার জবাবকে ঠিক বলে ঘোষণা করছে জানার জন্য জিজ্ঞেস করলে তো কেউ আর সেটা প্রত্যয়ন করতে পারে না যে আপনি ঠিক বলছেন তারা খুব অবাক হলেন যে সে নিজে জিজ্ঞাসা নিজে ঠিক হচ্ছে মানে সেটা পরীক্ষা নিচ্ছে এরকম মনে হলো আর কি আহ তারপরে অমরাদালীন বলতেছেন এরপোর্ট সে বললো আচ্ছা আমাকে ইমান সম্বন্ধে বলুন তিনি রাসুলসাল সালাম তিনি বলতে ব্র্যাকেটে রসুল সাল্লাসাল্লাম বললেন তা হচ্ছে এই তারপরে বলে যাচ্ছেন আল্লাহ রসুল আল্লাহ তার ফেরিস্তাগণ তার কিতাবসমূহ তার রসুলগণ ও আখেরাতে বিশ্বাস করা এবং ভাগ্যের ভালো বিশ্বাস করা খুব খেয়াল করে শুনবেন কি কী বললেন আল্লাহ আমন্তু বিল্লাহি মালায় কাতিহি কুতুবিহি রসুলিহি সব তার তার করে বলতেছেন গীত্তু আল্লাহ তার ফেরিস্তাগণ তার কিতাবসমূহ তার রসলগণ বিশ্বাস করবেন ও আখেরাতে বিশ্বাস করা পাঁচটাকে এনে রো বললেন এবং বলে কিন্তু এটাকে একটু হবে আবার বললেন ভাগ্যের ভালো মন্দতে বিশ্বাস করা অর্থাৎ প্রথম পাঁচটা একটা বিশ্বাস করার কথার আমাদের আসছিলো আর লাস্টেরটা এগুলো শুনে রাখবেন আমরা পরে কোনো দিন আলাপ করবো যে কেন এইভাবে বলছেন কেন প্রত্যেকটার কেন আছে অথবা আজকে যদি সময় থাকে আমি দেখব তারপরে বললেন কি ভাগ্যটাকে কিন্তু আবার আলাদা করে বললেন বিশ্বাস করা একটা বিশ্বাস করার আন্ডারে পাঁচটা জিনিস ঢুকাই দিলেন রাসুল সাল্লাম আর ভাগ্য করার ভাগ্যটাকে আলাদা করে আবার বললেন এবং ভাগ্যের ভালো বিশ্বাস করা সে অর্থাৎ সেই লোক যে কে অপরিচিত লোক আগন্তুক সে বললো আপনি ঠিক বলেছেন আবারও একটা অবাক করার কথা বললো সেই প্রশ্ন করলো সেই উত্তর দিলো আচ্ছা এখানে জাস্ট আমার কথা আমি মানে সাইডলেন একটু কথা বলে রাখি যে আর একই কথা আবার এটের বেলার প্রযোজ্য আপনাকে যদি কেউ বলে যে ইমান কি বা ইমান সম্বন্ধে বলেন আমাকে তখন আপনি বলবেন ইমান হচ্ছে আমন্তুলিল্লাহ হিমালাহাতি কুচুপি মানে এটাতে বিশ্বাস এটা বিশ্বাস করি আমি এটাতে বিশ্বাস করি এটাতে বিশ্বাস করি এই যে বিশ্বাস করার কথাটা আর্টিকেলগুলো আর্টিকেল বা ইমানের যে স্তম্ভ একটা করে রসুলাম বলে গেলেন আপনি সেভাবে বললেন প্রাথমিক উত্তর হবে এটা তারপরে অন্য উত্তর আসবে বা আমরা ডিটেলসে যাব কিন্তু শর্ট উত্তর আসলে এটাই আসবে ছয়টা আর্টিকেলের কথা বললেন রসুলাম তারপরে আবার সে বলল মানে ওই লোকটা বলল আমাকে ইসান সম্পর্কে বলুন তিনি বললেন রাসুল সালাম বললেন তা হচ্ছে এই তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ আর তুমি যদি তাকে দেখতে না পাও তবে তিনি তোমাকে দেখছেন সে বলল আমাকে কিয়ামত সম্পর্কে বলুন আবার জিজ্ঞেস করলো যে আমাকে কিয়ামত সম্পর্কে বলুন তিনি রাসুল্লাম বললেন যাকে জিজ্ঞাসা করা হচ্ছে সে জিজ্ঞাসকারী অপেক্ষা বেশি কিছু জানে না অর্থাৎ তুমি যেমন জানো না আমি তেমন জানি না অথবা তুমি যা জানো আমিও তা জানি বেশি কিছু জানি না আর কি বা মানে প্রশ্নের প্রশ্ন পর্যন্তই শেষ আমি এর উত্তরে কিছু জানি না সেই হলো কথা আর কি সে সে আগন্তক বলল এখানে মেইন কথাটা যে রেসোসিয়াশন বোঝাইতে চেয়েছেন যে এটা কখন ঘটবে বা এটার সময় বা এটার ডেফিনেট কোন ইয়ে আমি জানি না এতেই বোঝাইতে চেয়েছেন তখন আগন্তক বলল আচ্ছা তার লক্ষণ সম্পর্কে বলুন আচ্ছা কে কেয়ামত সম্বন্ধে যদি বেশি কিছু না জানেন আমার থেকে বেশি জানেন না আপনি আচ্ছা লক্ষণ বলুন কিছু অর্থাৎ টাইমটা কেউ জানেন না জিব্রাইল জানেন না আমরা পরে দেখবো যে ওই ভক্তি জি জিব্রাইসাল্লাম ছিলেন তো উনিও জানেন না রেসুল আসলামও জানেন না টাইম সম্বন্ধে কারো জ্ঞান নাই শুধু আল্লাহ জানেন এটা আচ্ছা সে বলল আচ্ছা তার লক্ষণ সম্পর্কে বলুন তিনি বললেন তা হচ্ছে এই বলে এখন লক্ষণ বলতেছেন কেয়ামতের কৃতদাসী নিজের বালিককে জন্ম দিবে নগ্নপদ বস্ত্রহীন ও নিঃস্ব রাখালগুন উঁচু উঁচু প্রাসাদের লম্ব করবে এই বললেন এই আলামত বললেন আর কিছু বলেননি এই হাদিসে এইটুকুই বলছে। তারপর ওই ব্যক্তি চলে যায় কে বলতেছেন এই কথা ওমরাদ লহন বলতেছে যে ওই ব্যক্তি চলে গেল তারপর আর আমি আরও কিছুক্ষণ বসে থাকি অর্থাৎ ওমরাদ লোহনও আরও কিছুক্ষণ বসেছিলেন সেখানে তখন তিনি রাসুল আমাকে বললেন হে অমর প্রশ্নকারী কে ছিলেন তুমি কি জানো যিনি প্রশ্ন করলেন আমাকে এত উনি কে ছিলেন তুমি কি জানো আমি বললাম আল্লাহ তার রসুলি বেশি ভালো জানে অর্থাৎ তোমরাদের বললেন ওনাদের একটা নর্ম ছিল এটা যে রসুলের কথার উপর কথা বলতে ওনারা ভয় পাইতেন সংকোচ করতেন বেয়াদ বিমনে করতেন অথবা সব জানতা ভাব দেখাইতে চাইতেন না জানলেও বলতেন না ইউজুয়ালি কি বললেন আল আল্লাহ এবং তার রসুলি বেশি ভালো জানেন মানে আপনি জানেন সবচেয়ে ভালো বা আপনি ভালো জানেন এতে ছিল একটা আদব এটা দেখবেন অনেক সেই কথাটা আসছে তিনি বললেন মানে রাসুল সাল্লা বললেন তিনি হলেন জিব্রিল মানে যে ভদ্রলোক আসছিলেন যাকে তোমরা চেনো নাই যিনি ইয়াং ছিলেন দেখতে কালো চুকুচকুচা চলছিল সাদা দব্দে কাপড় ছিল লোকালয়ের কেউ তাকে চেনে নাই সবাই অবাক হয়েছে যে সেআ এক গুণ ভুগিয়ে গেল এখানে প্রশ্ন করলো রাসুলাম তারা প্রশ্ন করতে ইাজত দিলেন বা উত্তর দিলেন এবং আবার সে অ্যানডোস যে আপনার কথাগুলো ঠিক আছে এই ইত্যাদি সব কথাতে এখন বললেন রাসুলাম যে তিনি হলেন জিবরিল লাস্ট লাইনটা খুব ইম্পর্ট্যান্ট এখন যেটা বলবেন মানে হাদিসের লাস্ট লাইনটা তোমাদেরকে তোমাদের দিন শিক্ষা দিতে তোমাদের কাছে এসেছিলেন অর্থাৎ তোমাদেরকে তোমাদের দিন শিক্ষা দিতে রাসুলাম কি জানতেন না ইসলাম কি ইমান কি জানতে সাহাবিরাও জানতেন তারপরেও এটা ছিল একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট তখন থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যদি এই প্রশ্নগুলো কখনও কেউ উত্থাপন করে আবারও আমরা এই ল্যাঙ্গুয়েজেই বলবো এবং এই কথাই বলবো এই শিক্ষাটা দিতে আসছিলেন যে আমাদের দিনের মানে নির্যাস বা আমাদের দিনের একেবারে কোর জিনিসগুলো কি সেটা বলতে আসছিলেন যে তোমাদেরকে তোমাদের দিন শিক্ষা দিতে তোমাদের কাছে এসেছিলেন এই এই হচ্ছে মুসলিমের সেই হাদিসটা এই হাদিসের উপরে গোটা বই আছে আপনারা তো জানেন যে আমি এই বইটা রিরাইট করছি ইংলিশ বইটার নাম হচ্ছে হি কেম টু টিচ ইউ ইউর রিলিজিয়ান এবং আমি বাংলায় এটাকে রিরাইট করছি রিরাইট বলতে আমি হুবহু ট্রান্সলেট করি বাংলা বাংলাভাষীদের জন্য বা যেভাবে ই করলে এটা মানে অ্যাসিমুলেট করতে পারবে বাংলা বাংলাভাষীরা সেভাবে করে আমি লেখার চেষ্টা করছি বাট আমি কোনো নিজস্ব ক্রিদ বাকিদা বা কোনো এমন কিছু যুক্ত করিনি যেটা ডিস্ট্রেশন হিসেবে ই করবে আলহামদুলিল্লাহ এই বইটার নাম বাংলার নাম হচ্ছে তিনি হলেন জিবলিল আপনারা হয়তো কেউ কেউ এটার সাথে পরিচিত তবুও আমি শুধু হাদিসটাই পড়লাম এখান থেকে এখান থেকে যে আমরা লেসেন খুব একটা বা মানে কন্টিনিউয়াস কিছু পড়বো তা না হয়তো মাঝে মাঝে এটা সেটা পড়বো আমরা কিন্তু এই হাদিসটা জানাটা আমি মনে করি যে খুব দরকার আমাদের জন্য এই হাদিসে অনেক কথা আসছে যে কথাগুলো আমাদের দিনে বললাম তো কোর কথা এবং তোমাদেরকে তোমাদের দিন মানে এটা কি হলো যে একজন ধারক একজন বাহক ওয়াহির ধারক এবং বাহক বাহককে জিবরা সাল্লাম ধারককে রাসুল সাল্লাহ সাল্লাম উনি ধারণ করছেন এবং সেটাকে কোরআন এবং হাদিসের মাধ্যমে কম্পাইল করে গেছেন কোরআন হচ্ছে আমি বললাম আগে ওয়াহি মাতলু এবং হাদিস হচ্ছে ওয়াহি আল্য়ের মাতলু এইভাবে উনি আমাদের জন্য রেখে গেছেন তারাই দিনকে সবচেয়ে ভালো জানতেন জিব্রাল সাল্লাম এবং রাসুল সাল্লাহ সাল্লাম কিন্তু তারা এই এই শোটা কেন করলেন বা আল্লাহ এই শোটা কেন অ্যারেঞ্জ করলেন আল্লাহর তরফ থেকে যে হিকমা যে এই বেস্ট জানা দুজনের ভিতরে যে কথাগুলো হলো এই কথাগুলো কে আমার পর্যন্ত আমাদের দিনকে ডিফাইন করবে আমাদের দিনকে আমাদের কাছে যদি আমরা ডিভিজেড হয়েও যাই কখনো আবার আমরা এখানে ফিরে আসবো এবং জানবো যে ইসলাম কি ইমান কী ইহসান কী এবং কেয়ামতের আলামত ইত্যাদি আমরা জানব এবং এখানে আপনার ইসলাম যে পালন করে তাকে আমরা মুসলিম বলি ইমান যে ধারণ করে তাকে আমরা মেন বলি আর ইহসান যার আছে তাকে আমরা মোহসেন বলি ইন্টারমিডিয়েট ডিগ্রি এবং মাস্টার্সের মতো ব্যাপারগুলো যে প্রথম একদম বেসিক হচ্ছে মুসলিম বা ইসলাম তারপরে হচ্ছে মেন বা ইমান তারপরে হচ্ছে মোহসেন বা ইহসান এগুলো হয়তো আমাদের বারবার ঘুরে ফিরে আসবে এই আমরা আজকে একটি সুযোগ নিলাম এই কথাগুলো আমরা এই করলাম ইনশাল্লাহ আকিদা সংক্রান্ত পড়াশুনায় আমরা প্রপার পড়াশোনায় আগামী দিন থেকে যাব সুভাহিকা সদুল্লাহ আলাহিল্লা আস্তাফারুকা ওয়াই আমার জন্য আপনি দোয়া করবেন যেন আল্লাহ তফিক দেন শুদ্ধ কথা এবং শুদ্ধ আকিদা পোষণ করতে এবং শুদ্ধ আমল এবং শুদ্ধ জীবনযাপন করতে আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য আমি দোয়া করি আমরা যে শুনলাম তার ভিতরে যদি ভালো কিছু শুনে থাকি সমস্ত প্রশংসা আল্লাহ আলহামদুলিল্লাহ আর খারাপ কিছু থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা সন্তানের তরফ থেকে আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করেন আমাদের ভুল জন্য এবং আমরা যে শুনলাম তার উপর নিজেদেরকে প্রতিষ্ঠিত করার তফফিক দেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি বারকাত